পরিবেশিত হবে মহমাদা গত পর্বে ধারাবাহিকতায় আমরা এই পর্বে আলোচনা করব উমুল মবমিন আয়ে সারাদি আল্লাহর চারিত্রিক বৈশিষ্ট্যের बस कि पॉन्ट एक दिन आयशा रदी अल्लाहुआन स्वप्ने देखल एके, एके तीन चाँद नेमे ये घरे स्वप्नर कथा पिता आबू बकर आबू बकरी अल्लाहुआन स्वप्नर व्याख्या दीते कि स्वप्न को व्याख्या दिल्ली बर निजे प्रश्न करलें आयशा तुम्हारे यप्ने की अर्थ मन हयशा रदी अल्लाहुआन छसंतान रसुल्लाह सल्लाहमर का तर सतानी সন্তান লাভের আকাঙ্ক্ষা ছিল তার মনে এই কারণে তিনি বললেন আমার মনে হচ্ছে হয়তো আমার থেকে নবীজির তিনটি সন্তান হবে এই কথা শুনে আবু বকর রাস্তিদ্দিক রাদি আল্লাহুয়ানহু চুপ রইলেন কিছুই বললেন না এভাবেই কেটে গেল অনেক দিন এরপর রাসুদুল্লাহ সাল্লাইসালামের ইন্তেকাল হলো এবং তাকে সমাহিত করা হলো আয়েশা রাদি আল্লাহুয়ানহার ঘরে তখন সেই স্বপ্নের কথা মনে পড়ল আবু বকর আস্তিদ্দিকের তিনি তার মেয়ে আয়েশা রাদি আল্লাহার কাছে এসে বললেন আল্লাহ রাসুলি ছিলেন তোমার সেই তিনটি চাঁদের একটি আর বাকি দুইটি চাঁদের থেকে তিনিই উত্তম সুতরাং আবু হকরাসিদিক তিনি সে ব্যাখ্যা জানতেন এবং আয়েশারাদিয়া আল্লাহু আহার ঘরে রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লামের সমাহিত হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করলেন এরপর বললেন তিনটি চাঁদের মধ্যে তিনিই হচ্ছেন উত্তম সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে বাকি দুইটি চাঁদ হবেন অন্য দুইজন ব্যক্তি এরপর যখন আবু বকরার সিদ্দিক রাদি আল্লাহুয়ান ইন্তেকাল করেন তখন তাকেও সমাহিত করা হয় আ ইশা রাদি আল্লাহু আহার কক্ষে রাসুল্লাহ সাল্লা আলাইস্লামের কবরের পাশে এরপর যখন ওমর ইবনুল খত্রাব রাদি আল্লাহুয়ান ইন্তেকাল করেন তখন তাকেও সমাহিত করা হয় আশা রাদি আল্লাহু কক্ষে এবং ওমর রাদি আল্লাহু কবর দেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু কবরের পাশে এভাবে তিনটি কবর আছে পাশাপাশি সুতরাং এটাই ছিল সেই স্বপ্নের ব্যাখ্যা তারা তিনজন ছিলেন তিনটি চাঁদ যাদেরকে আয়েশারদি আল্লাহুয়ানহা স্বপ্নে দেখেছিলেন যে একে একে তিনটি চাঁদ নেমে এসেছে তার ঘরে আয়েশারদি আল্লাহা বলেন আমার ঘরে আল্লাহ রাসুল এবং আমার পিতা আবুকরকে সমাহিত করা হয় তখন আমি যখন ঘরে প্রবেশ করতাম তখন বাড়তি কাপড় অর্থাৎ চাদর খিমার বা জিলবাব খুলে ফেলতাম এবং বলতাম এই ঘরে তো শুধু আমার স্বামী এবং পিতাই আছেন এরপর যখন তাদের পাশে অমরকে সমাহিত করা হলো तख्लार कसम अभी कख हिजा पूर्ण पर्दा छाड़ा एक कक्षे प्रवेश करी उमर कारण लज्जाशीलता अनुभव करतम यहाँ हमारे आजकल आलोचनार प्रथम पॉन्ट अमिन आयशार दी अल्लाहुआनार लज्जाशीलता और पर्दा अन्न वर्णना एस आयशार दी अल्लाहुआन आर माथा और खीमार खुले फिलतम एवं घरोा पोशाके थकतम जतदिन पर्यंत घर शुदुम्रल्ला रसुल और आब्बकर समाहित छान এরপর যখন ওমরকে দাফন করা হলো তখন থেকে পোশাকের ব্যাপারে আমি খুবই সতর্ক হয়ে গেলাম এরপর তাদের কবর এবং আমার ঘরের মাঝখানে একটি দেয়াল তুলে দিলাম তখন থেকে আমি ঘরের ভেতরে আবার আগের মতো সাধারণ ঘরোয়া পোশাকে থাকতাম সুহান আল্লাহ উম্মুল মিনীন আয়েশা এশা রদি কত কঠোরভাবে পর্দা মেনে চলতেন এটা তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত আ এশা রদি কেন ওমর আদিআল্লাহু আহু থেকে পর্দা করে চলতেন এর আরেকটি ব্যাখ্যা রয়েছে इम्न कासुर रहील्ला उल्लेख करा तर कबरे जीवित थकें और यणे ही आएसा रदी अल्लाहू आन्हामर रदी अल्लाह आनहू थे पर्दा कर चलत आयशा रदी अल्लाहु आन्हर लज्जाशीलता और पर्दा कत उन्नत स्तर छोटा बोझा जाएक घटना थ रसल्लाह सल्लाह सल्लम एक बार क्या मैदान घटना वर्णना करते गए बलें कियर दिन सबा के उठानो खाली पाए खाली गाए नग्न अवस्था घटना विहीन अवस्थाय एक প্রথমে আশার আদি আল্লাহা যেই বিষয়টি ভাবলেন তিনি প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ তখন কি নারী পুরুষ একে অন্যের দিকে তাকাবে না জবাবে রাসুল উল্লাহ সাল্লাম বললেন সেই দিনের পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে কেউ কারোর দিকে তাকানো দূরে থাকুক চিন্তা করারও সুযোগ পাবে না উম্মুল মুমিনিন আ ইশার আদি আল্লাহু আনহার পর্দা এবং লজ্জাশীলতার আরেকটি উদাহরণ আ এশার আদি বলেন একবার আমার দুধ সম্পর্কের চাচা আমার ঘরে আসার অনুমতি চাইলেন কিন্তু আমি তাকে অনুমতি দিলাম না এরপর যখন রসুল্লাহ সল্লাহ আলহিস্লাম আসলেন তখন আমি বললাম আমার দুধ সম্পর্কে চাচা আমার ঘরে আসার অনুমতি চেয়েছিলেন কিন্তু আমি তাকে অনুমতি দেয়নি তখন রসুল্লাহ সাল আলহিউস্লাম বললেন তোমার উচিত ছিল চাচাকে অনুমতি দেওয়া একথা শুনে আয়েশা রদিয়াল্লাহু আহ্ন বললেন আমাকে দুধ পান করিয়েছে একজন মহিলা পুরুষ নয় তখন রসুল্লাহ সাল্লাম বললেন নিশ্চয়ই সে তোমার চাচা সুতরাং সে তোমার কাছে আসতে পারে সতর্কতার কারণেই আয়সার আদি আল্লাহু আনহা প্রথমে তাকে আসার অনুমতি দেননি কিন্তু এরপর যখন রসুল্লাহ সাল্লাহসাল্লাম আবারও বিষয়টি স্পষ্ট করে দিলেন দুধ পানের সূত্রে সে তোমার চাচা সে তোমার মাহারাম তখন আয়েশার আদি আল্লাহু আনহা আসুস্থ হলেন যে তাকে কক্ষে প্রবেশের অনুমতি দেওয়াতে কোনো সমস্যা নেই তাবি ইসাক রহিমাহুল্লাহ ছিলেন অন্ধ একবার তিনি আয়েশার আদি আনহার কাছে এলেন কিন্তু আয়েশার আদি আনহা সেই অন্ধ তাবিই ইসহাক রহিমাহুল্লা থেকে পর্দা করলেন ইসরাক রাহিম উল্লাহ অবাক হয়ে বললেন আপনি আমার থেকেও পর্দা করছেন অথচ আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না আ ইশারাদি আল্লাহ আহ বললেন তুমি আমাকে দেখতে পাচ্ছ না ঠিকই কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি এবারে আসুন আরেকটি ঘটনায় দেখা যাক রাসুল উল্লা সাল্লাম কীভাবে তার স্ত্রীদের পর্দা রক্ষা করতে সাহায্য করতেন আ ইশারাদি আল্লাহ বর্ণনা করেন এক খোঁজা পুরুষ অর্থাৎ নপুংসক বা মেয়েলি স্বভাবের পুরুষ সেই রাসুলের স্ত্রীদের সাথে দেখা করতে আসত आप मन करतम से एक नपुंसक जैविक इच्छाहीन पुरुष एक दिन अल्लाह रसूल सल्लाहुम घरे ढुके देखलें ओ व्यक्ति रसुल स्त्री का बसे एक महिलार दैहिक विवरण दि महिलार सौंदर्वरण दिखे एकथा शुने रसल्लाह सल्लाहल सल्लम योकता तो जाने कि भावे नारीदे वर्णना दीते हैं अर्थात रसलुल्लाह बोझाल ओ व्यक्तर मध्य पुरुष मत कमनाओ आज एखे सेम कक्षे प्रवेशर अनुमति ना पाय এই হাজিসের ব্যাখ্যায় ইবনে হাজর রহিমাউল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লা উলাইসাল্লামের স্ত্রীগণ ওই লোকটিকে খোঁজা ভেবে ঘরে ঢোকার অনুমতি দিত তাদের দৃঢ় বিশ্বাস ছিল নারীদের প্রতি ওই ব্যক্তির কোনো আসক্তি নেই কিন্তু রাসুল্ল্লাহ সাল্লু আলাই সাল্লাম ওই ব্যক্তির মুখ থেকে একজন নারীর দৈহিক সৌন্দর্যের বিবরণ দেওয়া এটা শুনে বুঝে ফেললেন নারীদের প্রতি ওই ব্যক্তির কামনা থাকতে পারে রসুল্ল সাল্লি সাল্লাম আরও আশঙ্কা করলেন এই ব্যক্তি হয়তো অন্য মানুষদের কাছে গিয়ে উম্মুল মিনীন্দের বর্ণনাও বলে বেড়াতে পারে এমনি হাজরুল্লাহ সকল্লী রাহিমউল্লাহ বলেন এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় কোনো ব্যক্তি যদি নারীকে দেখে সেই নারী সৌন্দর্যের বর্ণনা প্রচার করবে এই ধরনের আশঙ্কা থাকে তাহলে মাহারম হলেও তার সামনে পর্দা করে যেতে হবে মূলত সন্দেহজনক বিষয়গুলো থেকে সাবধানতা এই খাতিরেই তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি রসুলুল্লাহ সাল্লাসাল্লাম তিনি তার স্ত্রীদের জন্য তার অন্তরে গায়রত কাজ করত এবং প্রত্যেক মুসলিমের অতীত তার অধীনস্থ মহিলাদের ব্যাপারে স্ত্রী বোন কিংবা মায়ের ব্যাপারে এই ধরনের গাইরথ কাজ করা কিন্তু আফসোসের কথা হচ্ছে আজকাল এই ধরনের পুরুষদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং অধিকাংশ পুরুষ তারা গাইরতহীন তারা নিজেরাই তাদের স্ত্রীর সৌন্দর্য সর্বত্র প্রদর্শন করে বেড়াচ্ছে হোক সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তারা তাদের স্ত্রীদের পর্দা করতে দেয় না এমনকি কেউ পর্দা করতে চাইলে সেই সব পুরুষরা তাতে বাধা সৃষ্টি করে এভাবে যেসব পুরুষ নিজের পরিবারের অধীনস্থ মহিলাদেরকে বেপর্দা ছেড়ে দেয় এবং অশ্লীলতাকে প্রশ্রয় দেয় তাদেরকে বলা হয়ে থাকে দায়ুস রসুল্লাহ সাল্লি আসলাম বলেছেন দায়ুস কখনও জাননাতে প্রবেশ করবে না কাজেই পুরুষদের জন্য এই সব বিষয় থেকে সতর্ক হওয়া খুবই জরুরি যারা আমাদের অধীনস্থ নারী আমাদের উচিত তাদেরকে পর্দা করতে সাহায্য করা এবং উৎসাহিত করা উমুল মিনীন আয়েশা রাদি আনহা যখন দার্স দিতেন তখনও তিনি পর্দারক্ষা করতেন নারী এবং শিশুরা তার কক্ষের ভেতরে আসতে পারত আর যেসব পুরুষের সঙ্গে পর্দা করা জরুরি ছিল না অর্থাৎ যারা আয়েশার আদি আল্লাহু আহার মাহরম ছিলেন তারাও ঘরের ভেতরে আসতে পারতেন যেমন আয়েশার আদি আল্লাহু ভাগ্নে কিংবা ভাতিজা তারা ভেতরে আসতে পারতেন অন্যান্য শিক্ষার্থী যারা ছিলেন তারা থাকতেন কক্ষের বাইরে মসজিদে নবীতে মাঝখানে দরজায় পর্দা ঝোলানো থাকত পর্দার আড়ালে বসতেন আমাদের মা উম মিনীন আয়েশার আদি আনহা এভাবেই ছাত্ররা জিজ্ঞেস করত তিনি প্রশ্নের উত্তর দিতেন হাদিস বর্ণনা করা কিংবা কোনো বিষয়ের আলোচনা করা অথবা কোনো মাসালার জবাব দেওয়া সবকিছুই কিছুই চলত পর্দার আড়াল থেকে যারা মাহরম ছিলেন না তারা কখনোই আয়েশারাদি আল্লাহু আন্নার কক্ষের ভেতরে প্রবেশের অনুমতি পেতেন না তবেইদের মধ্যে উরুয়া ইবনি জুবায়র এবং কাসিম ইবনি মোহাম্মদ ইবনে আবিবাকর রহিমাউল্লাহ তারা দুজন ছিলেন যথাক্রমে আয়েশার আদি আল্লাহু আনার ভাগ্নে এবং ভাতিজা এ কারণে তারা আয়েশার আদি আল্লাহু আান্নার কক্ষে প্রবেশের সুযোগ পেতেন এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করে ইলুম শিক্ষার সুযোগ পেতেন फलेमर विचारे अनेक अग्रगामी हवारूख पे विषय दिखे लक्ष्य कर दावी कूबाईस राहिमहल्ला आक्षेप करत हैं उरुआ आम थके इलमेर विचारे एगिए गए शुद्ध ये से आएसारदी अल्लाहुआनार कक्षर भेतरे प्रवेशर सूझ पेत जरा महाराम थी ता सूख लाभ करतें आक्षेप करत हैं यह घटना थोड़ा बुझते आएसारदी अल्लाहुआवहा कत कठोर भावे पर्दारक्षारति सचेतन छ হজের মৌসুমে দেখা যেত আয়েশার আদি আনহা যখন হজে যেতেন ইলম ইলিম্পিবাসী নারী পুরুষ কিংবা বৃদ্ধরা এসে দলে দলে জড় হতো আয়েশার আদি আল্লাহু আনহার তাঁবুর সামনে তারা এসে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করত এবং আয়েশার আদি আল্লাহুয়ানহা সেগুলোর উত্তর দিতেন যদি কোনো বিষয়ে সন্দেহ সংশয় থাকতো আয়েশার আদি আনহা সেই সব সন্দেহের নিরসন করতেন একবার এক ব্যক্তি কিছু একটা প্রশ্ন করতে চাইছিল আয়েশার আদি আল্লাহুয়ানহাকে কিন্তু সেই ব্যক্তি সংকোচ করছিল তখন আয়েশার আদি আল্লাহুয়ানহা সেই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন তুমি তোমার মাকে যে বিষয়ে প্রশ্ন করতে পারো আমাকেও তা জিজ্ঞেস করতে পারো একই ঘটনা একবার আবু মুসা আল আশারি রাজিউল্লাহুয়ানহুর সাথেও ঘটেছিল তাকেও আয়েশার আদি আল্লাহুয়ানহা একই কথা বলেছিলেন উমুল মিনীন আয়েশারদি আল্লাহুয়ানহা তার ছাত্রদেরকে এভাবেই মমতাময়ী মায়ের মতোই দেখতেন দশম পয়েন্ট আয়েশারদি আল্লাহুয়ানহার ন্যায় পরায়ণতা উমুল মিনীন আয়েশারদি আল্লাহুয়ানহা এবং অন্যান্য উমুল মমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্পর্কে এর আগেই আলোচনা করা হয়েছে अनेके सतीन हवा ना कि पृथ्वी सब चेहरे कठिन सम्पर्कगुलर मध्य प्राय तेज विभिन्न विषय प्रतिजोगिता देखा जाए क्योंकि एक क्षेत्र उम्मुल रदीअल्लाह आनहुन्ना ते अवस्था छोड़ सम्पूर्ण स्वतंत्र तरा प्रत्येके प्रत्येक ब्यापारे सतता और न्याय नीतर भित्ती प्रशंसा कर उदाहरणस्वरूप आएसा रदी अल्लाहू आन्हा उम्मुल मईमुन्ना रदी अल्लाहुआनहार व्यापारे प्रशंसा कर আমাদের মধ্যে মাইমুনা ছিলেন আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগ্রামী জাইনাব ইনতিহাস রাদি আল্লাহু আহার ব্যাপারে প্রশংসা করে আয়েশা রাদি আল্লাহুয়ানহা বলেছেন আমি আর কোনো নারীর মধ্যে জাইনবের থেকে অধিক দিনদারিতা অধিক আল্লাভীরুতা অধিক সত্যভাষণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দানশীলতা সৎকর্মশীল হওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে অধিক তৎপর দেখিনি এভাবে আয়েশার আদি আনহা একে একে সাতটি গুণ বর্ণনা করলেন সাথে এটাও বললেন তবে একটি বিষয় জাইনাবের মেজাজে দ্রুত রেগে যাওয়ার একটি অভ্যাস ছিল আবার তিনি যত দ্রুত রেগে যেতেন ততটাই দ্রুত শান্ত হয়ে যেতেন উমুল মিনীন আয়েশার আদি আল্লাহুয়ানহা কতটা ন্যায়পরায়ণ ছিলেন তার দৃষ্টান্ত ফুটে ওঠে আরেকটি ঘটনায় যখন মুনাফিকরা আয়েশার আদি আল্লাহুয়ানহার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল তখন ভুলবশত তিনজন সাহাবি সেই অপপ্রচারে জড়িয়ে গিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হাসান বিন সাবিত রাদি আনহু তিনিও ভুলবশত মুনাফিকদের কিছু কথা প্রচার করে ফেলেছিলেন এ কারণে আয়েশার ভাগ্নে অরুয়া ইবনু জুবাইর রাহিমাউল্লাহ তিনি হাসান ইবনে সাবিদকে একবার অভিশাপ দিতে চাইলেন ওরুয়া বললেন আমি আয়েশার সামনে গিয়ে হাসান বিন সাবিদকে অভিশাপ দিতে চাইলাম কিন্তু আয়েশা রাদি আল্লাহুয়ানহা আমাকে নিষেধ করলেন আর বললেন তুমি তাকে অভিশাপ দিও না গালমন্দ করো না কারণ তিনি রাসুলের মর্যাদা রক্ষার জন্য কবিতা রচনা করতেন তুমুল মিনী আয়েশার আদি আল্লাহু আহার সত্যভাষণ এবং ন্যায়পরায়ণতা সম্পর্কে আরেকটি ঘটনা আয়েশার আদি আল্লাহু ভাই মোহাম্মদ ইবনী আবি তিনি ছিলেন মিশরের গভর্নর আমিরুল মিনীন আলীর আদি আল্লাহ আনহুর অধীনে তিনি মিশরের গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন কিন্তু একসময় মিশরবাসী মোহাম্মদ ইবনী আবি বাকরের বিরুদ্ধে বিদ্রোহ করল এমনকি তারা তাকে হত্যাও করে ফেলে সেই ঘটনা নিঃসন্দেহে ছিল অত্যন্ত হৃদয় বিদারক মিশরবাসীদের মাধ্যমে মোহাম্মদ ইবনি আবি নিহত হওয়ার পরের একটি ঘটনা একবার জনৈক মিশরীয় ব্যক্তি রোমিন আয়েশার আদিয়াল্লাহ আহার সাথে দেখা করতে এলো আয়েশার আদিয়া আল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের বর্তমান শাসক এবং গভর্নর কেমন তাদের ব্যাপারে তোমাদের মনোভাব কেমন লোকটি বলল তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই কারো বাহনের দরকার হলে তারা বাহনের ব্যবস্থা করে দেয় সেবক না থাকলে সেবকের ব্যবস্থা করে দেয় অর্থের প্রয়োজন হলে অর্থের ব্যবস্থা করে দেয় এভাবে তখনকার যে গভর্নর ছিল তার প্রশংসা করা হল অথচ এর আগে সেই মিশরীয়রা मुहम्मद इबनी आबीवकर के हत्या कर तक आईश अदी अल्लाहुआन से ही मिसरिय व्यक्ति के लक्ष्य कर मिसरियरा छोटो भाई मुहम्मद इबनी आबिबकर आचरण करते खुबी हृदय विदारक क्यों एरपेते ही रसुल्लाह सल्लासम यरे बसे दुआ कर हे आल्लाह जरा उम्मतर मध्य शासनभार ग्रहण करबा जदि उम्मतर प्रति निर्दय है तुम्हें तर प्रति निर्दय हो আর তারা যদি তাদের প্রতি সদয় হয় তাহলে তুমিও তাদের প্রতি সদয় হইও বিশ্বরবাসীদের হাতে মোহাম্মদ ইমনা বিবাকরের নিহত হওয়া সত্ত্বেও আয়সারাদি আল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করতে ভুললেন না তিনি বললেন যে সমস্ত শাসক উম্মতের প্রতি নির্দয় হবে তাদের বিরুদ্ধে রাসুল উহ সাল্লাহ উলিয়া সাল্লাম দোয়া করেছিলেন যেন আল্লাহ তাদের প্রতি নির্দয় হয়ে যান আর যে সমস্ত শাসক উম্মতের প্রতি সদয় হবে তাদের প্রতি রাসুল্লাহ সাল্লাহাম দোয়া করেছেন যেন আল্লাহ তাদের প্রতি সদয় আচরণ করেন আয়েশার আদি আল্লাহুয়ানহার আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য এগারো নম্বর পয়েন্ট সৎকাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ উম্মতের অবস্থা সংশোধনের জন্য আয়েশারাদি আল্লাহুয়ানহা সৎ কাজের আদেশ করতেন মন্দ কাজে নিষেধ করতেন কখনোই এ থেকে পিছোপা হতেন না এটি ছিল তার আরেকটি গুণ তিনি প্রায়ই বিভিন্ন গভর্নর আলেম এবং সাধারণ মুসলিম জনতাকে উদ্দেশ্য করে উপদেশ দিতেন কোনো ফিখি বিষয়ে কোনো সাহাবি যদি ভুল মতামত দিতেন আয়েশার আদি আল্লাহুয়ানহা সেটাকে সংশোধন করে দিতেন এই মর্মে প্রচুর ঘটনা আছে সাধারণ মুসলিমদেরকে সংশোধনমূলক উপদেশ দেওয়া এই প্রসঙ্গে দেখা যায় একবার জনৈক মহিলা তাওয়াফ করছিল সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে মহিলাটির পরনে ছিল খামিসা নামের একরকমের ডোরাকাটা পোশাক ওই পোশাকের নকশা ছিল ক্রুশচিহ্নের মতো আয়েশার আদি আল্লাহু আহ নাইটা দেখে ওই মহিলাকে ডাকলেন এবং বললেন তুমি তোমার জামার এই নকশা পরিবর্তন করে নেবে কারণ রসুল্লাহ সাল্লাম যদি এই পোশাক দেখতেন তাহলে তোমার জামার ওই অংশটি ছিঁড়ে ফেলতে বলতেন আরেকবার উমুল মিনীন আয়সারাদি আল্লাহু আনহা দেখলেন তার ভাই আব্দুর রহমান অজু করছেন তখন সেখানে সাহাবি সাদ ইবনী আবি অক্কা সাদি আল্লাহু জানাজা অনুষ্ঠিত হচ্ছিল সেই জানাজার সালাতে শরিক হওয়ার জন্য তাড়াহুড়ো করে অজু করছিলেন আব্দুর রহমান এই দৃশ্য দেখে আয়েশারদি আল্লাহু আনহা বললেন আব্দুর রহমান তুমি সুন্দরভাবে অজু করো কারণ আমি রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে বলতে শুনেছি তোমরা তোমাদের গোরালিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আরেকবার আয়েশারাদি আল্লাহ আহ্না দেখলেন তার ভাতিজি হাফসা বিনতে আব্দুর রহমান একটি পাতলা খিমার বা স্কার পরে আছেন আয়েশারাদি আল্লাহু আহ্নার ভাতিজি আব্দুর রহমানের মেয়ে হাফসা তিনি ছিলেন উঠতি বয়সের মেয়ে কাজে আয়েশারাদি আল্লাহু আহ্হা তাকে দেখে বুঝতে পারলেন এই পাতলা কাপড়ের মাধ্যমে তার পরিপূর্ণ পর্দা হচ্ছে না তাই তিনি রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই পাতলা কাপড়ের তৈরিকৃত খিমারটি ট্রেনে ছিড়ে ফেললেন এবং তাকে একটি মোটা কাপড়ের খিমার দিলেন আয়সার আদি আল্লাহ পারস্পরিক সম্পর্ক রক্ষা করা এবং শিষ্টাচার শিক্ষা দিতেন উম্মতের নারী পুরুষদেরকে একবার হজের সময় কয়েকজন কুরাইশি যুবক আয়েশার আদি আল্লাহুয়ান্নার কাছে আসলো আয়সার আদি আল্লাহুয়ানহা দেখলেন সেই ছেলেগুলো হাসাহাসি করছে আয়েশার আদি আল্লাহুয়ানহা জিজ্ঞেস করলেন তোমরা হাসত কেন তারা বলল অমুক ব্যক্তি তার তাঁবুর রশির উপর পড়ে গেছে ফলে তার ঘর মোটকে গেছে কিংবা পড়ে গিয়ে তার চোখ নষ্ট হওয়ার জোগাড় হয়েছে এই দৃশ্য দেখে আমরা হাসছি আয়েশা রাজি আল্লাহ বললেন তোমরা হেসোনা কারণ আমি রাসুলুল্লা সল্লা আলাইসলামকে বলতে শুনেছি যদি কোনো মুসলিমের গায়ে একটি কাঁটাও বিদ্ধ হয় কিংবা অন্য কোনো আঘাত লাগে তাহলে এর পরিবর্তেও আল্লাহ তালা তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তার একটি গুনাহ মাফ করে দেবেন কাজেই কোনো মুসলিমের দুঃখ দেখে আমাদের হাসি তামাশা করা উচিত নয় आयसार आदी अल्लाह आन्हार सदउपदेश सम्पर्केंो अनेक घटना रही है राष्ट्रीय विषय खलिफा किंबा गवर्नर थूक में विभिन्न दायित्वशील व्यक्ति सदउपदेश दीते भूलतना और यहाँ चलो रसुल्लाह सल्लाह अलहसल्लमर ही शिक्षार प्रतिफलन रसलह सल्लाह सल्लम नसीहत दिन हसीहत दिन हसिहत नसिहत अर्थात आंतरिक उपदेश एकथा शुने लोकर जिज्ञासा करल कार जन् यसिहत রাসুল্ল্লাহ সাল্ল্লা বললেন আল্লাহর জন্য তার কিতাবের জন্য এবং তার রাসুল ও মুসলিমদের ইমাম বা নেতা এবং সাধারণ মুসলিমদের জন্য আলী রদি আল্লাহুয়ানহুর পরে খলিফা হয়েছিলেন হাসান ইবনে আলী রদি আল্লাহু আনহুমা হাসান রদি আনহু উম্মতের বৃহত্তর স্বার্থ চিন্তা করে স্বেচ্ছায় খলিফার পদ থেকে ইস্তফা দেন এবং তিনি শ্যামের আমির মোয়াবিয়া রদি আল্লাহুয়ানহুর কাছে খিলাফত হস্তান্তর করেন বিভিন্ন কারণে মোয়াবিয়া রাজি আল্লাহানহুর সাথে उम्मुल मिनीन आयसारदी अल्लाहु आनहार संपर्क अवनति घटे एर मध्य एक दि हे आठती हिजड़ीते आएसारदी अल्लाहु आन्हरार भाई मुहम्मद इबनी आबीबक्कर निहत हटना मुहम्मद इबनी आबीबक्कर आली अदी अल्लाहुआनहुर अनुगत गवर्नर मिसर शासक तक मुआबिया रदी अल्लाहुआनहुर समर्थकरा विद्रोह मुहम्मद इबनी आबीबक्कर बरुदेव मिसरबास के हत्या करें निजे भाई मुहम्मद इबनी आबीबक्र मृत्यू खबर पे आएसारदी अल्लाहु आन्हा अत्यंत मर्माहत हो एरपर मुहम्मद इब्न आबिबखर पुत्र कसिम के आयशार अदी अल्लाहुआन तरह पोष्यपुत्र हिसे ग्रहण करम छे आयशर अदी अल्लाहुआनहार भिजा घटना के केंद्र कर मुआबिया रदी अल्लाहुआनहर साथ आयशार अदी अल्लाहुआनहर सम्पर्क अवनति घटे परवर्ती मुआविया अदी अल्लाहुआनहू तर मध्यकार सम्पर्क मिटमाट कर चेषा कर उदाहरणस्वरूप नियमित विभिन्न हादिया पाठ आयशारदी अल्लाहुआनहार আয়েশার আদি আল্লাহু সেগুলো গ্রহণ করতেন কিন্তু নিজের কাজে ব্যবহার করতেন না তিনি সেগুলো সব দান করে দিতেন গরিব দুঃখীদের মাঝে ময়াবিয়া রাজি আল্লাহু আনহুর পক্ষ থেকে নিযুক্ত মদিনার গভর্নর ছিলেন বনু উমাইয়ার সদস্য মারওয়ান ইবনুল হাকাম এরপর মোয়াবিয়া রাদি আল্লাহ আনহুর খিলাফতকালের শেষের দিকে একসময় খবর এলো মোয়াবিয়া রাদি আল্লাহু আহু পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন দিয়েছেন তারই পুত্র ইয়াজিদকে সেই অনুসারে তিনি বিভিন্ন প্রদেশ থেকে বাইয়াদ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করেছেন তখন মদিনার গভর্নর মারুয়ান ইবনুল হাকাম একদিন মদিনায় ভাষণ দিতে উঠল সে বলল মোয়াবিয়ার পর বাইয়াত দিতে হবে ইয়াজিদকে একথা শুনে আয়েশার আদি আনহার ভাই আব্দুর রহমান ইবন আবিবাকর তিনি উঠে দাঁড়ালেন এবং প্রতিবাদমূলক কিছু কথা বললেন তখন মারোয়ান খেপে উঠল এবং নির্দেশ দিল ওকে গ্রেফতার করো তখন আব্দুর রহমান গিয়ে প্রবেশ করলেন তার বোন উম্মুল মিনীন আয়েশার আদি আল্লাহু আনহার কক্ষে আর আয়েশার আদি আল্লাহু আনহা যেহেতু ছিলেন উমুল মমিনিন তাই সৈন্যরা কেউই সাহস করল না আয়েশা রাদি আল্লাহুয়ান্নার কক্ষে প্রবেশের আর তাদের সেই কক্ষে প্রবেশের অনুমতিও ছিল না ফলে তার আব্দুর রহমানকে গ্রেফতার করতে পারল না ওদিকে মারোয়ান ইবনুল হাকাম সে বাইরে ভাষণ দিচ্ছিল সে ভাষণের মধ্যে বলে উঠল এই যে আব্দুর রহমান ওর সম্পর্কেই আল্লা তাল্লাহ কোরআনে বলেছেন সে তার পিতামাতাকে ধিক্ দেয় এবং বলে উফফিল্লাকুমা তোমাদের জন্য ধিক্কার একথা শোনার সাথে সাথে আয়েশার দিয়া আল্লাহুয়ানহা ঘরের ভেতর থেকে উচ্চকণ্ঠে প্রতিবাদ করে বললেন আল্লাহ তালা আমাদের পরিবারের ব্যাপারে কিছুই নাজিল করেননি শুধুমাত্র আমার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাজিল করা হয়েছে এভাবে আয়েশারদি আনহা মদিনার গভর্নর মারুয়ান ইবনুল হাকামের কথার প্রতিবাদ করলেন আরেকবারের ঘটনা মুয়াবিয়া রাদি আল্লাহানহু তিথি পাঠিয়ে কিছু উপদেশ চেয়েছিলেন আয়েশার আদি আল্লাহু আনহার কাছে ময়াবিয়া রদি আল্লাহআনহু লিখেছিলেন আমাকে কিছু সংক্ষিপ্ত উপদেশ দিন জবাবে উম্মুল মিনীন আয়েশারদি আল্লাহ আনহা লিখেছেন সালামুন আলাইকা আম্মা বাদ। আমি রসুলুল্লাহ সাল্লাহ আলহামকে বলতে শুনেছি মানুষকে অখুশি করে হলেও যেই ব্যক্তি আল্লাহকে খুশি করে আল্লাহ আল্লাহ তাকে মানুষের ক্ষতি থেকে রক্ষা করেন আর যে ব্যক্তি আল্লাহকে অখুশি করে মানুষকে খুশি করার জন্য আল্লাহ তাল্লাহ তাকে মানুষের হাতেই ছেড়ে দেন এই বলে আশারদি আল্লাহা তার সংক্ষিপ্ত চিঠি শেষ করলেন এবং তিনি লিখলেন ওসসালাম ও আলাইকা খুবই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ উপদেশ তিনি চিঠির মাধ্যমে পাঠিয়ে দিলেন মুয়াবিয়া রদি আল্লাহ আহর কাছে মুসলিম ঐতিহাসিকরা উল্লেখ করেছেন মোয়াবিয়া রদি আল্লাহ আহুর খিলাফতকালের কিছু বিতর্কিত ঘটনা এবং কার্যক্রমকে সমর্থন না করলেও সামগ্রিকভাবে আয়েশারদি আল্লাহু আহা কখনোই খলিফা হিসেবে মোয়াবিয়রি আল্লাহু আনহু বিরোধিতা করেননি মুয়াবিয়া রদি আল্লাহ আনহু খলিফা হিসেবে মোট বিশ বছর শাসন পরিচালনা করেছিলেন এর মধ্যে প্রথম আঠারো বছর আয়েশারাদি আল্লাহু আনহা জীবিত ছিলেন মোয়াবিয়া রদি আল্লাহ খিলাফত সমাপ্তির দুই বছর আগে ইন্তেকাল করেন উমুল মিনিন আয়েশারদি আল্লাহু আনহা বারো নম্বর পয়েন্ট বিনয় এবং আত্মপ্রশংসা বিমুখতা ইন্তেকালের কিছুদিন আগে উম্মুল মিনীন আয়েশার আদি আল্লাহু আনহা অসুস্থ ছিলেন অন্তিম সময়ে অনেকেই এসে তার সাথে দেখা করতে চাইত কিন্তু আয়েশারাদি আল্লাহু আনহা অনুমতি দিতেন না কারণ তিনি জানতেন এই লোকেরা ঘরে এসে তার প্রশংসা করতে শুরু করবে আর তিনি আত্মপ্রশংসা শুনতে পছন্দ করতেন না একদিন ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহুমা আয়েশারাদি আল্লাহু আনহার কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন আয়েশার আদি আনহা প্রথমে অনুমতি দিলেন না এরপর কয়েকজন ব্যক্তি ইবনে আব্বাসের পক্ষে সুপারিশ করলেন তারা বললেন ইবনে আব্বাস রাসুলের চাচাত্য ভাই তিনি সম্মানিত মুসলিমদের একজন এভাবে সুপারিশ করার পর আয়েশার আদি আল্লাহু আনহা অনুমতি দিলেন তখন ইবনে আব্বাস আয়সার আদি আল্লাহু আনহার কক্ষে প্রবেশ করলেন এবং প্রবেশ করেই আয়েশার আদি আল্লাহু আনহা যা ধারণা করেছিলেন তিনি সেটাই করতে থাকলেন তিনি সেটাই করা শুরু করলেন অর্থাৎ উমুল মমিনিন আয়েশার আদি আনহার প্রশংসা করা শুরু করলেন ইবনে আব্বাস তখন আয়েশারদি আল্লাহু আনহা বললেন এসব প্রশংসা শোনার বদলে আমার ইচ্ছে হয় যদি আমি বিস্তৃত হতাম যদি সবাই আমার কথা ভুলে যেত এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে উমুল মমিনিন আয়েশারদি আল্লাহু আনহার এই উক্তিটি মিলে যায় ইসা আলিহ ইসলামের মা মারিয়াম বিন্দ ইমরানের উক্তির সাথে মারিয়াম বলেছিলেন ইয়া আলাই তানি মিত্তু কাবলা হায়া ওয়াক্তু নাসিয়াম মানসি ইয়া হাই যদি এর আগে আমার মৃত্যু হতো যদি সবাই আমার কথা ভুলে যেত আয়েশার আদি আল্লাহু আনহা এবং মারিয়াম বিনতে ইমরান এই দুজন মহীষী নারীর মধ্যে এই যে উক্তির মিল বা কথার মিল এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং তাদের ব্যক্তিত্ব এবং মর্যাদার মধ্যে মিল ছিল বলেই তাদের কথার মধ্যেও এই মিল পাওয়া গেছে সৈয়দা মারিয়াম আলিহাসাল্লাম তিনি ছিলেন একজন সিদ্দিকা যাকে আল্লাহআ কুরআনে সিদ্দিকা বলেছেন আর আয়েশার আদি আল্লাহু আনহা তিনিও ছিলেন একজন সিদ্দিকা তাদের দুজনের জীবনে একই ধরনের পরীক্ষা এসেছে এই দুজন পবিত্র নারীকে একই ধরনের অপবাদ মোকাবেলা করতে হয়েছে এর বিনিময়ে সুবাহ আল্লাহ আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে কত উচ্চ মর্যাদা দিয়েছেন সত্যি আয়েশার আদি আনহার বিনয় ছিল অসাধারণ জীবনের শেষ অংশে এসে তিনি তার ভাগ্নে আবদুল্লাহ ইবনে জুবাইরকে যে নির্দেশ দিয়েছিলেন সেটা তার বিনয়ের একটি উজ্জ্বল দলিল উমুল মিনীন আয়েশার আদি আনহা তার ভাগ্নে ইবনে জুবাইরকে বললেন আমার মৃত্যুর পর আমাকে দাফন করবে আমার অন্যান্য সঙ্গিনী অর্থাৎ অন্যান্য উম্মাহাতুল মাহাতুল মেনিনদের সাথে আমাকে নবী সাদ্লাহামের কক্ষে দাফন করবে না কারণ এতে রাসুলের অন্য স্ত্রীদের তুলনায় আমাকে প্রাধান্য দেওয়া হবে আর আমি তা পছন্দ করি না আয়েশার আদি আল্লাহু আনহার বিনয়ের আরেকটি দৃষ্টান্ত ফুটে উঠেছে যখন কোরআনের দশটি আয়াত নাজিল হয়েছিল তার সম্মানে আয়েশারদি আল্লাহুয়ান্হা সেই ঘটনা উল্লেখ করে বলেছেন আল্লাহর কসুম আমি কখনও ভাবিনি আল্লাহ তাল্লাহ আমার জন্য আসমান থেকে আয়াত নাজিল করবেন আর সেগুলো তিলাওয়াত হতে থাকবে কিয়ামত পর্যন্ত আয়েশারদি আল্লাহুয়ান্হা বলেন আমার নিজের দৃষ্টিতে আমার নিজের মর্যাদা এর থেকে অনেক কম ছিল আমি কখনোই ভাবিনি আল্লা তাল্লাহ আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল করবেন আর সেগুলো তিলাওয়াত হবে আমি সর্বোচ্চ ভেবেছিলাম আল্লাহ তাল্লাহ হয়তো তার রাসুলকে কোনো একটি স্বপ্ন দেখাবেন আর এভাবে আমাকে মুক্তি দেবেন মুনাফিকদের সেই অপবাদ থেকে আয়েশার আদিয়া আনহার এই উক্তির উপর মন্তব্য করে ইবনুল কাইম রাহিমহল্লা বলেছেন এটাই হচ্ছে এই উম্মতের সিদ্দিকা উম্মুল মিনীন হাবিবাত রাসুল ইল্লা দৃষ্টান্ত তিনি নিশ্চিতভাবে জানতেন তিনি নিরপরাধ এবং মাজলুম যারা অপবাদ দিয়েছে তারা তার উপর জুলুম করেছে এই অপবাদের কারণে তারা তার পিতামাতাকে কষ্ট দিয়েছে আল্লাহর রাসুলকে কষ্ট দিয়েছে তার বিরুদ্ধে মিথ্যাচার করেছে এরপরেও তিনি ভাবেননি আল্লাহ তাল্লা তার সম্মানে কোরআনের আয়াত নাজিল করতে পারেন আল্লাহর সামনে নিজেকে কতটা বিনয়ী তুচ্ছ আর অগুরুত্বপূর্ণ মনে করতেন আমাদের মা উম্ম মিনীন আয়েশার আদি আল্লাহুয়ানহা নিজেকে আর যারা আল্লাহ তাল্লাহার জন্য বিনয়ী হয় আল্লাহ তাল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে থাকেন তাদেরকে উন্নীত করেন প্রিয় শ্রোতা আমরা এই পর্বের একেবারে শেষ অংশে চলে এসেছি শেষ করার আগে একটি প্রশ্ন উত্থাপন করে আমরা এই আলোচনা শেষ করতে চাই এই সিরিজে ইতোমধ্যেই আয়েশার আদি আল্লাহু আনহার ফজিলত এবং মর্যাদা নিয়ে অনেকগুলো ঘটনা আমরা আলোচনা করেছি আরও একটি পর্ব বাকি রয়েছে এতটুকু আলোচনার মাধ্যমেই যে কোনো ব্যক্তির সামনে উম্মুল মিনীন আয় ইশারাদি আল্লাহার উচ্চ মর্যাদা স্পষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু এর এরপরেও আমরা দেখতে পাই অতীতে কিংবা বর্তমানে কিছু মানুষ আছে তারা সবসময় আ ইশারাদি আল্লাহুয়ানহাকে আক্রমণের লক্ষ্যস্থল বানায় তাকে নিন্দামন্দ করে নানা রকমের আজগুবি কথাবার্তা বলে অপবাদ দেয় হোক তারা ইসলাম বিদ্বেষী কিংবা মুনাফিক অথবা পথভ্রষ্ট রাফেজি শিয়া গোষ্ঠী এই কাজগুলো তারা কেন করে তাদের উদ্দেশ্য কী উমুল মিনীন আয়েশার আদি আল্লাহ প্রতি তাদের অন্তরে এত বিদ্বেষ কেন যেহেতু এই বিষয়টা নতুন নয় এ কারণে পূর্ববর্তী নেককার আলী মোলামাগণ বা সালাফগণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে ব্যক্তিরা সাহাবায় কেরামকে গালমন্দ করে তাদের অন্তরে লুকিয়ে থাকা অশুভ উদ্দেশ্য উন্মোচন করে ইমাম মালিক রাহমউল্লা বলেছেন যারা সাহাবায় কেরামকে গালমন্দ করে তারা এমন কিছু মানুষ যারা মূলত আল্লাহ রসুল সাল্লাহু আলহি আসাল্লামকেই नींदा मंद करते चाय क्ज करार तो उपाय नहीं क्षेत्र में ता अपारक यह कारण रसुलर परिवर्त रसुलेथी के अर्थात सहबाइक राम के आक्रमण के लक्ष्यस्थल बनिए नेक राम के नंदा मंद आशा जे जान यंदा मंद शनते सुनते एक पर्याय लोकते शुरू करानुष हतें ताराथ भलो मानूष हत ये तर अंतरे लुकिए था अशुभ उद्देश्य আর যেই উদ্দেশ্যে এই লোকেরা সাহাবায় কেরামদেরকে নিন্দা করে সেই একই উদ্দেশ্যে তারা উমুল মিনীন আয়েশার আদি আল্লাহু বিরুদ্ধেও কুৎসা রচনা করে উমুল মিনীন আয়েশা রাদি আল্লাহু ব্যক্তিত্বকে আক্রমণ করার আরেকটি অশুভ উদ্দেশ্য হচ্ছে ইসলামী জ্ঞান এবং শরীয়তের জ্ঞানকে আক্রমণ করা আয়েশার আদি আল্লাহু আহার অবদান নিয়ে আমরা ইতিমধ্যেই অনেক কথা বলেছি স্মরণ করা যেতে পারে আয়েশা রাদি আল্লাহু তিনি একাই ছিলেন ইসলামী ফিখ বা আইন শাস্ত্রের চার ভাগের এক ভাগ इसलमी फीर चार भाग एक भाग गड़े उठे आयशार आदि अल्लाहुआनर मतमत ए ज्ञान भित्ती इमे हजरसल रही आयशर आदि अल्लाहर रसुलल्लाह के प्रचुर हदीज वर्णना कर संरक्षण कर रसलर मृत्यू पर प्रयश बचर पर्तंत्री जीवित छें लोकर आयशर आदि अल्लाहुआनहर का प्रचुर परमाणे हदीस वर्णना करर कास विभिन्न मसला मसायल आदव आखलाक वर्णना करे बरियतर नियमकानुने आईनकानुने चार भाग एक भाग वर्णना कर আয়ে সারাদ আনহার কাছ থেকে কাজে যারা ইসলামী শরীয়তকে ঘৃণা করে তথা আল্লাহর বিধানকে ঘৃণা করে তারা চায় যেসব মহান ব্যক্তিদের মাধ্যমে ইসলামী শরীয়তের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে আক্রমণ করা তাদের ব্যক্তিত্বকে খাটো করা যেন মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই অশুভ উদ্দেশ্য নিয়েই তারা সাহাবাইকার এবং রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের পবিত্র সহধর্মিনী উম্মুল মোমিনিন আয়ে সারাদি আল্লাহার বিরুদ্ধে কুৎসা রচনা করে এবং বিদ্বেষ ছড়ায় কিন্তু সব কথার শেষ কথা হচ্ছে আল্লাহতাল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউই অপমানিত করতে পারে না তাই তো যুগে যুগে কোটি কোটি মুসলিমদের অন্তরে উম্মুল মুমিনীন আ এ আনহার নাম ভক্তি এবং শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়ে আসছে সবশেষে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ যেন আমাদের মা উম্মুল মুমিনীন আ এ ইা রদি আনহার মর্যাদা আরও বাড়িয়ে দেন আমরা যেন জাননাতে গিয়ে আমাদের মা আ এশার রদি সাক্ষাৎ লাভ করতে পারি এবং তার খেদমত করে ধন্য হতে পারি এই তৌফিক দান করুন অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইন অথবা ইউটিউব চ্যানেল